আসসালামু আলাইকুম বাদু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকেও আরেকটি ঘটনা সেই হাদিস থেকে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ যেটা হবে আমাদের তাহিব ও তামুদ্যনিক জীবনে অনেক শিক্ষা এবং ইমান ও আমলকে সুদৃঢ় করা শিক মুক্ত রাখার একটি পাথেও আসুন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচনায় যারা আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গেই প্রথম পরিচয় করিয়ে দেয় রয়েছেন প্রজ্ঞ আলোচক ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং রয়েছেন শয়েক ডক্টর জাকারিয়া আরো আছেন শেখ মুজফার বিনালামু আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর সমন্বিত দর্শক শ্রোতা আমরা হজরতে আদি বিন হাতেমাল নাম শুনেছি যিনি ছিলেন সেই ইসলাম আসার আগের প্রখ্যাত একজন দাতা মানুষ হাতেম তাই তারই ছেলে তিনি ইসলাম কবুল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের তাওহিদের আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং নভিজির সঙ্গে সাক্ষাৎ করাকালীন সময়ে তিনি তাকে ইসলামের যে মূল মন্ত্র এবং মৌলিক যে আকিদা বিশ্বাস সম্পর্কে অবগত করেছিলেন আজকে সে ঘটনার অবলম্বনেই আমাদের পরিবেশনা আসুন এই ঘটনাটি আমরা আমাদের আলোচক বৃন্দ মুখ থেকে শুনি আর সেবাদ উপস্থাপক আজকের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এতে তুলনামূলক ধর্মত্ত্বের আলোচনা আছে খুব বেশি তিনি আপনি যেভাবে বললেন হাতেম তাইর বিখ্যাত দাতা তার সন্তান ছিলেন আদিব হাতেম উনি আদি ওনার নাম উনি জাহেলিয়াতে নাসরানী হয়ে গেছিলেন খ্রিস্টান হয়ে গেছে যেটা আমরা খ্রিস্টান বলি বাংলায় নাসরানি হয়ে গেছিলেন কিন্তু নাসরানিটা পরিপূর্ণ নাসরানি ছিল না ছিল রুকুসি বলা হয়তো যেটা রসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন আলাস্তা রুকুসিয়েন তুমি কি রুকুসি নাও কারা রুকুসি হচ্ছে যারা নাসারাও নয় আবার তারা সবইও নয় দুটোর মাঝখানে অবস্থান করছে মাঝখানে একটা ধর্ম তারা সেটা অবস্থান করে প্রয়োজনে নাসারা সাথে মিশে মিশে একটা কারণে তিনি তার আক্রমণ ওদিকে গেল সেনাবাহিনী জি সেদিকে চলে গেল তিনি আগে বলে রাখছেন সবাইকে যদি এরকম কিছু হয় মোহাম্মদের সেনাবাহিনীকে দেখো আমাকে আগে খবর দিয়ে আমি যেন পারি যেতে পারি মানে উনি বুঝতে পারছেন যে সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই তবে আমি ইসলাম গ্রহণ করব না এই তিনি পালিয়ে গেলেন যাওয়ার পথে উনি নিজেই বলছেন তার বর্ণনায় যে আমি যাওয়ার পরে মনে হলো যে আমি তো যদি ওখানে না গিয়ে তার দরবারে যাইতাম বোধ ভালো করতাম ইতিমধ্যে তিনি পালানোর সময় তার বোনকে নিয়ে যেতে পারেন নাই মোহাম্মদ্লাহ আসসালামের দরবারে তার বোন নিয়ে আসা হলো তাকে রাখা হল মসজিদের পাশেই এখানে অনেক লম্বা কাহিনী মসজিদকে যাব না তখন শুধু এটাই শেষ পর্যন্ত রসোল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিলেন তার বোনকে যে তুমি স্বসম্মানের তোমার এলাকায় চলে যাও সে যাওয়ার পরে তার ভাই আদির কাছে যেয়ে বললো যে কার থেকে তুমি ফিরে আসছো ওনার কাছে যাও ওখানে যেয়ে তুমি ভালো হতে পারবা ভালো মানুষের কাছে মহানুভব মানুষ এরকম মানুষ থেকে তুমি পালিয়ে বানো উচিত না তিনি তখন আসলেন আমাদের ঘটনা এখানে শুরু তিনি আসার পরে আদিব না হাতেম রাজিয়াল্লা বলছেন যে আমি আসার পরে রসুল্লাহ আসালাম আমাকে দেখলেন যে আমার গলা একটি স্বর্ণের ক্রুশ ক্রুষ যেটা এখন থাকে তারা মনে করে থাকে তোমার থেকে এই ওয়াসান করো ওয়াসান বলা হয় যেটা আসলে কোনো মানুষের ইয়া নয় এর বাদে অন্য জিটারে আবাদ করা হয় সেটা কোনো পাথর হতে পারে এটা যে কোনো জিনিসটা অবাদত করা এমন যে কোনো জিনিসটাকে বছর বলা স্বনম হচ্ছে মুক্তি সরাসরি মানুষের মুক্তি বা প্রতিকৃতি যেটাকে বলা হয় তো তুমি এটাকে অবশ্যই এটা কোনো যেহেতু ছবি ছিল না ছিল একটা প্রতীকী যেটাকে তারা গলায় ধারণ করতো ভালোবেসে শ্রদ্ধা ভরে যেটাকে বলে ভক্তি করে যেটাকে গলায় ধারণ করছিলো যে ওনারটা গলা ধারণ করলে হয়তো আমার পুরুষ ধারণ করলে হয়তো আমি নাজাদ পেয়ে যাবো মুক্তি পেয়ে যাব ধারণ করে শুধু বললেন যে এতরা এটা তুমি নিক্ষেপ করো তারপর তিনি বললেন তাকে বলতে শুনেছি এবং তারা তাদের পাদ্রিদেরকে এবং সংসার বিরাগী সন্ন্যাসীদেরকে আল্লাহ ব্যতীতা তখন সোল্লা তার ভুল ভেঙে দিলেন ওই সাহাবিদ যে তুমি ভুল বুঝছো তুমি শুনে রাখো তুমি মনে করছো যে শেষ দেখলেই শুধু আবাদত হয় না তা নয় এর বাইরে একটি আবার সেটা হচ্ছে এবং খ্রিস্টান যে ধর্মযাজক অথবা যাজক শ্রেণী আছে বা যারা সন্ন্যাসী নিয়েছে এরা তোমাদের জন্য কোনো কিছু হারাম করে দেয় তোমরা এটা হারাম হিসেবে নাও কোনো কিছু তার হালাল করে দেয় তোমরা হালাল করে নাও অথচ সেটা এটা নাও যদি তোমরা মেন এই নিচ্ছ যেহেতু সুতরাং তিলকে হয়তো অনুসরণ তোমরা তাদের যে হালাল হারানোর তাদের অনুসরণ করে যাচ্ছ সেটাই তাদের আবাদত করা সেটাই তাদের হারাম করেছেন তাকে তারা হালাল বলেছে তারা তাকে এটাই হচ্ছে এরপর আরো হাদিসের বাকি অংশ আছে আমরা একটু দর্শক তন্ত। সাবলীলভাবে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে উনি উপস্থাপন করলেন হাদিসের ঘটনাটুকু তো এই হাদিসের ঘটনা থেকে আমাদের উপলব্ধির বা আমাদের শিক্ষণীয় বিষয় অনেক যা আমরা আসুন আলোচক বৃন্দের মুখ থেকেই শোনার চেষ্টা করি আমি প্রথমেই যাচ্ছি আমাদের প্রাজ্য আলোচক ডক্টর এবিএম এম হিজবুল্লার কাছে আলহামদুলিল্লাহ চমৎকার একটি হাদিস আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এই হাদিস থেকে সবচেয়েতে বড় যেই শিক্ষাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে গলায় ক্রুশ বা শির্ক জাতীয় কোনো জিনিস ধারণ করা যাবে না যেটা সরাসরি অন্য কোনো ধর্মের প্রতীক সিম্বল সিম্বল যেমন খ্রিস্টানদের সিম্বল হচ্ছে আপনার ক্রুশ হ্যাঁ ইহুদিদেরও তাদের এগুলো কোন ইমানদার বান্দা এটা তারা ধারণ করতে পারবে না এটা সম্পূর্ণ আসছে সেটা হলো এই যে আহবানদের যে এবাদতের কথা বলা হয়েছে যে আল্লাহ যেটাকে হালাল বলেছেন বৈধ বলেছেন সেটাকে তারা করেছে হারাম আর ওরা এটা মেনে নিয়েছে আর আল্লাহ যেটাকে হারাম করেছেন ওরা সেটাকে হালাল করেছে ترى تاكم منه نيئه وقال وهذه انعام وحس انا وقالوا ما في بطون هذه الانعام خالصه لذكورنا ومحرم على ازواجنا جي وان يكن ميتتا فهم فيه شركاء بتر المدير جتا اس ايت عشان ما في بطوني বর্তমান সমাজও যদি আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক বিভিন্ন ধরনের আমরা তো দেখতে পাচ্ছি ওর ওর ইত্যাদি যেগুলিকে আল্লাহ হারাম বলেছেন এখানে সেগুলোকে হালাল বানানো হচ্ছে সেগুলো যেমন আমাদের মানে সমাজে আল্লাহ মাফ করুক অনেক বেশি ছড়িয়ে গেছে ছড়িয়ে যাচ্ছে আর যারা মানবে না তারা তাদের বিষয়টি আল্লাহর কাছে আমরা হাওলা করে দিচ্ছি আরো অনেক ধরছিলেন আপনি যে শিক্ষণীয় বিষয়ের প্রাথমিক যে আলোচনা আপনি করলেন এটা অতিব গুরুত্বপূর্ণ বিষয় যে চোখ বন্ধ করে অন্ধ অনুসরণ করা যাবে না আর কোনো দরগায় মাজারে কবরে খানকায় ভক্তির অর্ঘ মাল্য নিয়ে সেখানে ছোটা যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এই মনজ্ঞ আলোচনায় আপনাদের সামনে সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা এই ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কপালের উপরে মানে দাজ্জাল কাছে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে शेख अब्दुर राजर कियामत प्रति रविवार रत सा दस टन सम सकाल नीसिंग আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি আসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা যে আলোচনায় ছিলাম আদি বিন হাতেমি আল্লাহ তালা আনহুর সেই ঐতিহাসিক ঘটনা যার শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচিত হচ্ছিল এ যা আমরা যাচ্ছি শেখ মুজফর বিন মোহসেনের কাছে আপনি দর্শকদের শিক্ষণীয় বিষয় সম্পর্কে কিছু বলুন এই হাদেশ এমন একটা ব্যক্তি কর্তৃক বর্ণিত মানে হাদিসের ভাবের সাথে যেন বড় মানুষের সন্তান তিনি তার একটা মানে পর্যায়ে আল্লাহ আহবা যখন তিনি আসলেন ওই অবস্থায় রাসুল সাল্লাম কেন এটা একটা বিরাট একটা ব্যাপার এবং আদিব হাতেম রাজিয়াল তার বর্ণাগুলো অনেক ক্ষেত্রে ঠিক এইরকম একটা মাপের আর কি বড় মানুষের সন্তান গোত্র নেতা তিনি কিন্তু রসুল্লাহ কে খাতির করলেন না আশা মাত্রা হলো এটা শিরিকের বিরুদ্ধে কখনো আপোষ ইসলাম এটা অসান এটা অসানের কথা বলছিলেন রসুল্লাহ এমন একটা কাজ করলেন এটা নবীদের সোন বিশেষ করে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সোনাত ইব্রাহ বলছেন দেখালাম আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন একেবারে এবং মুখ দিয়ে বলছেন অকুল জাল হাকাল চুরমার হয়েছে এক নিমিশে এক হাতে বিশ্ব নবী তিনশো ষাটটি মূর্তি ভেঙে করে দিলেন বললেন সঙ্গে সঙ্গে যাও ওই যে উজ্জার বাসা আছে ওখানে যে উজ্জা অর্থাৎ নগ্ন জিন ও মূর্তির মধ্যে ঢুকে শব্দ করতো আর মনে করতো কাফের রাজা এটা বড় আল্লাহনব আপনাকে কেন আল্লাহ প্রেরণ করেছে আহসানের ব্যাখ্যা চলে আসবে তখন বলছে কেন জানো না আত্মীয় সম্পর্ক দৃঢ় করার জন্য মানে দাওয়াতের একটা পর্যায়ে এখানে বর্ণিত হয়েছে যে দাওয়াত দিতে গেলে একজন মানুষের মধ্যে একটা আদাত আছে তাকে আমি বুঝা যেমন রসুল্লাহাম ওই যে মসজিদের মধ্যে পেশাব করলেন যে ব্যক্তি তার সঙ্গে যে আচরণটা করলেন সোমাব আসালের সঙ্গে যে আচরণটা করলেন অনুরূপভাবে আরেকজন ব্যক্তি মসজিদের সালাত পড়া অবস্থায় তিনি হাঁটোতে থাবা দেওয়ার কারণে যে আচরণটা করলেন তাদের সাথে কিন্তু তার ব্যতিক্রম আচরণ হলো আদিম হাতিমের সাথে ভদ্রতা দেখলেন না খোলা আগে এটা শিরিক চলবে না এটা তারপরে সবচেয়ে বড় শিক্ষা বর্তমান আধুনিক যুগের জন্য যে এত সুন্দর একটা মানদণ্ড যদি এই তিলক এই বাদ এই করেছেন আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন হাত দেশের মধ্যে অথচ তার উল্টা আর বিধান দিচ্ছে কেউ পীরের নামে ভক্তি করছে তাকে যারা শরীরের উল্টা কেউ তরিকার নামে ভক্তি করছে তা উল্টা কেউ বিভিন্ন দর্শনের নামে ভক্তি করছি সেটা শরীরতুন উল্টা যেমন আজকে যদি আমরা উদাহরণ পেশ করতে চাই আজকে মতবাদগুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে গণতন্ত্র তারপরে সমাজতন্ত্র এগুলো সব তন্ত্র এক একজন ব্যক্তি তৈরি করেছে ইসলাম বাদ দিয়ে সেগুলো আমরা পূজা করছি অনুসরণ করছি সেই ক্ষেত্রে কি তাকে এবদত করা নয় শুধু আমরা ধর্মীয় যেমন উদাহরণ দেব তাও তো নয় তিনি বিধান দিবেন এই বিধান দেওয়ার ক্ষমতা রবিনের জন্য রবের কাজ হচ্ছে বিধান দেয়া হালাল এবং হারামের বিধান দেয়া বিধান আমি যেটা বলছিলাম আল্লা তালা বলছেন মালিক বলছেন মানুষের মালিক তিনি আপনি বলছেন জনগণের ক্ষমতা এই যে জিনিসগুলো আমি বলতে এটাই যে হালালকে হারাম করে দেয় হারামকে হালাল করে দেয় যে আনুগত্য করবে তারা আবাদত করছে আর যারাই এই কাজটা করছে তারা রবের ভূমিকা পালন করছে এই জন্য এই জিনিসেরই জায়গাতে দুইটা শিরিক হয়েছে এটা বোঝানোর জন্য রব কেন বানাইল রব করছে আমরা আবাদত করি না আদিবনে হাতেমের উদ্দেশ্য ছিল যে আবাদত না করলে রব কি করে তুমি না তোমরা আবাদত করো কারণ তো মেনে নাও যে জায়গাতেই পাওয়া যাবে সেই যে তন্ত্র মন্ত্রই হোক না কেন পৃথিবীতে এখন অভাব নেই এবং ব্যক্তিও হতে পারে রাষ্ট্রে পালন করতে অনুসরণ করছে যারা বিষয় বিষয় অবতারণা করেছেন হাত কাটা তারপরে হত করা জারি করা এটা বোধহয় শর্তের মধ্যে আমি আলোচনা করছি একটা হচ্ছে আপনি পড়ছেন না এটা আলাদা কথা কিন্তু আপনি যখন পরিবর্তন করছেন রবের আসন কাকে বসিয়ে বসাচ্ছেন শুধু বিশ্বাস ব্যক্তিকে তো ব্যক্তিকেট না এবং আইনকে পরিবর্তন করে রবের আসনে এবং তাকে অন্যদেরকে মানতে বাধ্য করছে আরেকটা চমৎকার উদাহরণ দেবেন যেমন নাকি উত্তরাধিকার আইনের মধ্যে উত্তরাধিকার ছেলে মেয়ে আল্লাহ দৃষ্টিতে আল্লাহ পাক যেটা সেটা হচ্ছে যে মেয়েদের ডাবল পাবে এই পার্থক্যটা ধরিয়ে দিলেন এটা বুঝতে একটা জিনিস দল যেমন বলেছে আল্লাহ তাদেরকে দল নিন বলেছে তারা তাদের দিন সম্পর্কে জানে না তারা দিন সম্পর্কে না জানার কারণে তারা ইসা আল্লাহ ইসলামকে রব মানিয়ে ফেলছে আবার তাদের পাদিদের যাচ্ছে তুমি নিজেকে নেতা মনে করতেছ অথচ তুমি রুকুসি রুকুসিয়ান তোমার থেকেও আমি তোমার দিন বেশি তুমি মেরবার খাও অর্থাৎ চারিভাগের এক ভাগ টাকা নিয়ে মানুষ তোমার দিনে এটা গ্রহণযোগ্য নয় তোমার দিন যদি এটা গ্রহণযোগ্য নয় এটা রসুল জানে ও জানে না বোঝা যাচ্ছে রসুল বলছেন যে দিনে তুলনামূলক ধর্মে রসুল কত বেশি পারদর্শী যে ওদেরকে ওইখানে তিনি আটকে দিলেন এরপরে আর কোনো জানা দরকার সেটা হচ্ছে যে বর্তমানে আমরা কিন্তু অনেক জায়গাতেই মানুষকে আমরা বলছি না কেউ আমাদের কিছু নেই অথচ বিধান দিচ্ছে কোনো কোনো পিড়েরা তারা অনুসারে আনুগত্য করে যাচ্ছে একদিকে মেফে যাচ্ছে সেটা অভিশে দাবি করছে সে বিধান দিচ্ছে তোমাদের এবছর কিছু করা লাগবে না সেটা করা লাগবে না এই জাতীয় জিনিসগুলো শিয়াদের মধ্যে একটা প্রচলন আছে বিভিন্ন ভাবে যখন আইন করে এটাকে সিদ্ধ করা হচ্ছে সতর্কতার সাথে আমাদের এগুলো থেকে বিরত থাকা উচিত এমন আমল বিধ্বংসী এগুলো আমল এবং এই যে অবস্থান যেখানে রাসুল সাল্লাহাম ওটাকে হটাতে বললেন দেখেন আমাদের কোন দেখা যায় মুসলিম ভাই তার হাতের মধ্যে বাঁধছে হিন্দুদের রাখি বন্ধন বাঁধার মতো না না এই জন্য তো বলছি অন্য ধরনের প্রতীক প্রত্যেক যদি ওই আমাদের ধর্মের কেউ হাতে দেয় তাহলে সেটা আরেকটা সেটা হচ্ছে যে যখন ওয়াসন এবং আসনাম এবং আহসানের পার্থক্য হচ্ছে যখন দুইটা একসাথে আসলে অর্থ ভিন্ন হয় আর দুইটা একটা আসলে দুইটা অর্থ দেয় আমাদের ইসলাম সেটাই বলেছে এবং প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ আলিবাশ্লাম একজন সম্ভ্রান্ত বংশের আগন্তক যিনি সম্মানের পাত্র বটে আল্লাহ নবী তাকে সম্মান করেছেন কিন্তু আমাদের ইমান আমলকে সুরক্ষা করার জন্য আমরা শির্ক মুক্তিদা বিশ্বাস এবং আমল অনুশীলন করার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিনা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك توليك السلام عليكم ورحمه الله وبركاته